আয়েশার আদি আহত আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন বাড়িরা থেকে তিনটি বিষয় জানা গেছে যে যখন তাকে মুক্ত করা হয় তখন তাকে দুটির একটি বেছে নেওয়ার অধিকার দেওয়া হয় সে স্বামীর সঙ্গে থাকবে কি থাকবে না রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম ওয়ালার অধিকার মুক্তকারীর রসুল্লাহ সাল্লু ঘরে প্রবেশ করে চুলার উপর ডেকচি দেখতে পেলেন কিন্তু তাকে রুটি ও বাড়ির তরকারি থেকে তরকারি দেওয়া হলো রসুল্লাহ সাল্লু আলু আসলাম চুলার ওপরে ডেকচির তরকারি দেখতে পাচ্ছি না যে উত্তর দেয়া হলো ডেকচিতে বাড়িরার জন্য দেয়া সাতকার গোস্ত রয়েছে আর আপনি তো সৎকার গোস্ত খান না তখন তিনি বললেন এটা তার জন্য সাতকা আর আমাদের জন্য হাদিয়া